দিন আপনি মানত দিন আপনি জানতার সময় বাচ্চা ছোট বাচ্চা এক বছর ডাকিয়ানা গিয়েছে তারপরে তাবিজ একটা গলার মাঝে বাঁধিয়া রসদামে এইভাবে কি করিখিয়া খরা তো বান্ধিয়া বান্দিয়া শাহাবাইকে নাম কি এইভাবে দিস বাঁধিয়া আজকেও কি আরব জাহানের কোথাও আছে এটা কাজে পাকিস্তান বাংলাদেশে বেশি আরো কিছু জায়গাতে আছে এটা যদি কোরআন খান যদি বান্ধিয়া তাহলে কোরআনটা অবমান না করলো কারণ কোরআন যখন দিল যে আঁটি অবস্থায় হাঁটের ফাঁক দাফাক জায়গা যার তার শরীর কোনো সময় কি তাহর বড়ও পবিত্র ছোটো পবিত্র এই অবস্থায় যদি সে কোরআন আর যদি কোরআন দাস টাকা তামিমা ব্যবহার করলো সে রক্ষা কবচ ব্যবহার করলো সে সির করলো তাহলে কি দা করতো রাতকু তিনটার সময় তো খানদের রাতকু তিনটার সময় বাসায় যদি খানদের তাহলে আমার ছোট বাচ্চা মুখস্ত করলাই সূরা আছে না প্রায় সব ফালাক নাচ মনে আছে না মুখস্ত আছে না ও ওগুন বাচ্চারা দিলে জিন বাগব শৈতান বাগব উফ্রি লাগলে বাগব শর্টকাট আর একটা আপনার আজান দেয় আজান শুনলে মিস্টার ইংলিশ বাঘে আপনার বাড়িতে খেউ জিনে ধরছে ধরছে খান্দ বই আজান ইংলিশ বাগবা শর্টকাট বাগি দিব খোর আন শুনলে বাগব আর ফত্যসালাতের একবার কথা আমলের উপরে থাকলে আপনার রইব আমল বাদ দিয়ে আপনার যখন বান্ধি লিব গলা আতের মাঝে গলার মাঝে লক্ষ তখন আমলের রাস্তা গিয়ে সালো থাকবো না বন্ধ হয়ে আমলের রাস্তা বন্ধ হয়ে গেল আপনার গোলাতা আর একটা ক্ষতি করলা যে ওই ব্যক্তি কিতা করল আমি আল্লাহ সুবান এই কথা আল্লাহ রাস্তাতে হবে এখন আর আমল করা লাগতো না তো আপনি চিন্তা করার আমার তো গোলাদ বান্ধা আছে আমার আর আমল করা দরকার কি আমার শরীর বন্ধ করছে উগুদিয়া বাড়ি বন্ধ করছি আর বাড়ির কিতা করিয়া ডাকা চৌহ চৌর এখন মাটি নাই এখন নতুন তরী কাইকোনার সাই লাই লোয়া মারিয়া বন্ধ করে দিবে রসুল কি লুয়া মারা কিনবার লাগিয়ে রসুল কি মাটিতে আগ গাড়বা তাবিজ পি তাবিজ গাড়তে রসুলা কৈ যে করাকারা আমল তো বাদ দিয়েছে আমার দিব আর শরীর বন্ধ করা হয়ে গেছেন তালুক ফু দিয়া তারপরে শরীরের সামনের অংশ ও করতে হবে তিনবার আপনি যদি ঘুমাই দিন তাহলে আপনি নিরাপত্তার মাঝে থাকবা